2,730 women are being raped every day. Every 32 second one woman is being woman raped. Women are raped in the time I am here. Islam has the solutions to the problems of the West. Of the West. कुरान हिंदुजम साथना कर मृत्यु गरीब हुए जन्म स्वास्थ्यवान असुस्थ बीवे एक एक जनरक परीक्षा और एक परीक्षार भिति तर विचार आलोचना करब इसलम ष स्तम्भ ने ইসলামের ছয় নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি কদর আল্লাহ বলেছেন যে আল্লাহ সামানা কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রেখেছেন যেমন ধরেন একজন মানুষ কখন জন্মাবে সে কোথায় জন্মাবে তারপর কোথায় মারা যাবে কিভাবে জীবন কাটাবে এভাবে পরীক্ষার প্রশ্ন যেমন প্রতি বছর পাল্টাতেই থাকে সেভাবে আল্লাহ তালাও ঠিক করে রাখেন একজন মানুষ কখন জন্মাবে আর কখন মারা যাবে আর হিন্দু ধর্মগ্রন্থ একই রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কিভাবে তার জীবন কাটাবে এ হচ্ছে সংক্ষেপে ইসলামে ইমানের ছয়টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য আসনে বারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি আল্লা পবিত্রকূ বলেছেন সুরামাই অধ্যায় নম্বর পাঁচ আয়াত নব্বই আল্লা বলেছেন বর্জন করো যাতে সফল কাম হতে পারো আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য জুয়া খেলা ভাগ্য নির্ণয়ের স্বর এই সব কিছু শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফলকাম হতে পারো আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার নয় অনুচ্ছেদ নাম্বার ২৩৫ বলা হয়েছে যে যে লোক সন্ন্যাসী হত্যা করে যে মদপান করে যে তার গুরুর ফুলসজ্জার বিছানায় শুয়ে পড়ে আর যে চুরি করে তারা সবাই গুরুতর পাপ করে তারপর মনুস্মৃতি অধ্যা নাম্বার নয় অনুচ্ছেদ দুশো বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না কেউ তাদের বিয়ে করবে না এই সব লোকেরা এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানোর সব ধর্মের সাথে অনেক জায়গায় বলা আছে যেমন মনুস্মৃতি অধ্যায় নাম্বার অনুচ্ছেদ বলা হয়েছে যে লোক মদ পান করে আর যে লোক কোন সন্ন্যাসীকে হত্যা করে যে চুরি করে আর যে তার গুরুর ফুলসজ্জার বিছানায় ঘুমায় তারা সবাই আর তাদের যারা সহযোগিতা করবে তারা সবাই গুরুতর পাপী অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরো অনেক জায়গায় বলা হয়েছে যেমন মনুশ্রীতি অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ সাতচল্লিশ মনুস্মৃতি অধ্যায়ন নম্বর সাত অনুচ্ছেদ পঞ্চাশ মনুস্মৃতি অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো আর ঋগবেদ গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ বারো তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর আট अनुच्छेद एकुश परिच्छेद चौद ए रकम अनेक जैग हिंदूधर्मग्रंथ मादकद्रव्य ग्रहण निषेध करुआ खेला को हिंदूधर्मग्रंथे निषिद्धेद ग्रंथ नम्बर दस अनुच्छेद चौतरद तीन बना जे लोक जुआ खेले स्त्री ताके एड़िए चले तरह मा जुआड़ी का घृणा कर और क्यों ताकि सहाज्य करना ऋग्वेदे और बला ग्रंथ नम्बर दस अनुच्छेद चौत्री परिच्छेद तेर बला गुटी नहीं खेलना तर बदले तुम्हारा कृषिकार कर तुम्हारा कृषिकार करो जो कम उपार्जन कर तबुओ सेकाल हिंदू धर्मग्रंथ गो पढ़ले देखें से मानुष के जुआ खेलते निषेध करना यहाँ मनुस्ती अध्याय नम्बर सतुच्छेद पंचाश बला जेलोक मदपान कर जेलोक जुआ खेले जेलोक বহুনারীতে আসক্ত আর স্বীকার করে এগুলাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর চারটা পাপ কাজ জুয়া খেলা নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায় মনুস্মৃতি অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ সাতচল্লিশ মনুশ্রীতি অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো থেকে দুশো এছাড়া আরও বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে যেমন আল্লাহদ্রকর্ণ বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর নব্বই হেসুর করা এগুলো বর্জন করো যাতে সফলকাম হতে পারো জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে এটা মনস্মৃতির দাউর নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো আটান্ন যারা ভাগ্যকরণা করে তারা সবাই পাপ করে আর অনুচ্ছেদ ২৬২ বলছে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন আল্লাহ কোরণে বলেছেন সুসরা বাকারা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ একশো আল্লাহ বলেছেন তোমরা বিচারকদের কোনোরকম ঘুষ প্রদান করো না যাতে করে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করতে পারো পবিত্র কোরআন ঘুষ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ করেছে হিন্দু ধর্মগ্রন্থ নিষেধ করেছে মনুস্মৃতি অধ্যায় নাম্বার নয় অনুচ্ছেদ দুইশো ঘুষ যারা দেয় বা নেয় যারা মানুষের সাথে প্রতারণা করে তারা সবাই হচ্ছে গুরুতর পাপী শাস্তির কথা বলা হয়েছে মনুস্মৃতি যে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন এছাড়াও ইসলাম পুরুষের বহুবিবাহের অনুমতি দেয় আর আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আয় নম্বর তিন আল্লাহ বলেছেন যে তোমাদের পছন্দের নারী বিয়ে করো দুই তিন বা চারজনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পৃথিবীর অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ বলছে না একটা বিয়ে করতে অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি পড়ে দেখেন কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন রামান পড়লে দেখতে পাবেন যে রাজা দশরথ অর্থাৎ রামচন্দ্রের বাবা তার একাধিক স্ত্রী ছিল সূত্রে উল্লেখ করা হয়েছে অধ্যায় নাম্বার অনুচ্ছেদ এক যে একজন ব্রাহ্মণ চারটা বিয়ে করতে পারে তারপর যদি পড়েন মহাভারত কৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল কৃষ্ণের ছিল ষোলো হাজার একশো স্ত্রী কৃষ্ণের যদি ষোলো হাজার স্ত্রী থাকতে পারে তাহলে মুসলিমদের কোনো চারজন থাকতে পারবে না যদি ভালো করে দেখেন হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে ইন্ডিয়ার সরকার এ এব্যাপারে সীমা নির্ধারণ করে দেয় ইন্ডিয়ার সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে নাম হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেখানে বলা হয়েছে একজন হিন্দু মাত্র একটাই বিয়ে করবে কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে কোনো সীমা নেই তবে ইন্ডিয়ার সরকার সীমা নির্ধারণ করেছে তারা মাত্র একটা বিয়ে করবে যদি ইন্ডিয়ার সরকারের রিপোর্টটা পড়েন মহিলাদের অবস্থানের উপর এটা আছে রিপোর্টের ছষট্টি আর সাতষট্টি পৃষ্ঠায় সেখানে দশ বছর সময়ের মধ্যে বহু বিবাহের একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মুসলিমদের মধ্যে চার দশমিক তিন বহুবিবাহ করেছে আর হিন্দুদের মধ্যে সেখানে পাঁচ দশমিক শূন্য বহুবিবাহ করেছে বহুবিবাহের যে কারণগুলো সেগুলো আমার আরেকটা লেকচারে বলেছি ইসলামী নারীর অধিকার এই হচ্ছে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের মধ্যেকার বিভিন্ন রকম সাদৃশ্য এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘণ্টা এমনকি সারাদিনও বলা যেতে পারে আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্রিটিশ রাজত্বের কারণে হিন্দুজমের অবস্থান নিচে নেমে গিয়েছিল অনেক ব্রিটিশরা এক সময় এই ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা করার জন্য তারা হিন্দুদের অনেক ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছিল সেজন্য অষ্টাদশ আর ঊনবিংশ শতাব্দীতে বেশ কিছু হিন্দু সংস্কারবাদী এসেছিলেন আর সেই হিন্দু সংস্কারবাদীদের মধ্যে একেবারে প্রথম যিনি ছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন বাঙ্গালি তিনি জন্মেছিলেন ছিলেন বাহাত্তর সালে তিনি প্রচার করেন যে আমরা বিশ্বাস করবো এক ঈশ্বরে আমরা মূর্তি পূজা করবো না তিনি ছিলেন বর্ণপ্রথারও বিরুদ্ধে তিনি একটা বই লিখেছেন আঠারোশো সালে তিনি ফরাসি ইংরেজি আরবি ভাষাও জানতেন সেই বইটাতে তিনি মূর্তি পূজার নিন্দা করেছেন তিনি বলেছেন যে তিনি অবতার বাদেও বিশ্বাস করেন না তিনি একটা নতুন ট্রাস্ট চালু করেন তার নাম দেন ব্রাহ্ম সমাজ আর সেই ট্রাস্টের চুক্তি নামায় তিনি লেখেন যে কোনো ভাস্কর্য কোনো মূর্তি কোন ছবি কোনো পেন্টিং কোনো ফটোগ্রাফ এই বিল্ডিংয়ে ঢুকবে না পরবর্তীতে ব্রাহ্ম সমাজ কয়েক ভাগে ভাগ হয়ে গেল তবে তাদের সবার মধ্যে কমন যে জিনিসটা ছিল সর্বশক্ত নিঃশ্বরের একজন তার কোনো প্রতিমূর্তি নেই সর্বশক্ত ঈশ্বরের কোনো মূর্তি নেই সর্বশক্ত নিশ্বরের কোনো অবতার নেই তারা ছিল মূর্তি পূজার বিরুদ্ধে এরপর পুনর্জন্মের যে আইডিয়া যে একবার জন্মাবো মারা যাবো আবার জন্মাবো এটা ছিল ঐচ্ছিক চাইলে বিশ্বাস করবেন না চাইলে করবেন না আরেকজন সংস্কারক ব্রাহ্ম সমাজের একটা ভাগের তিনি জাস্টিস রানাডে জাস্টিস রানাডে তিনি সে সময় চালু করেছিলেন প্রার্থনা সমাজ আশা করি আপনার প্রার্থনা সমাজের নাম জানেন জানেন নাকি খুব ভালো প্রার্থনা সমাজের নাম জানেন আপনারা বর্তমানে জাস্টিস নাম জানেন কতজন কতজন জানেন তিনি ব্রাহ্ম সমাজের একটা দলের নেতা ছিলেন আর তিনি বর্ণপ্রথার বিরুদ্ধে কথা বলেছেন তিনি আরো বলেছেন যে বিধবা মহিলাদের বিয়ে করা উচিত তিনি বলেছেন যে মহিলাদের শিক্ষিত হওয়া উচিত হিন্দুদের মধ্যে আরও সব সংস্কারক ছিলেন তাদের একজন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আঠারোশো সালে স্থাপন করেন আর্য সমাজ আজকের এই তিনজন পণ্ডিত ওনারাও আর্য সমাজের তিনি কি বলেছেন আমরা কঠোরভাবে বেদকে মেনে চলব আমরা বেদ ছাড়া অন্য কিছু অনুসরণ করব না এক ঈশ্বরে বিশ্বাস করব আমরা মূর্তি পূজা করবো না বিশ্বাস করবো না ঈশ্বরের অবতার আছে তিনি চালু করেছিলেন আর্য সমাজ আর একজন বিখ্যাত সংস্কারক ওনার নাম স্বামী বিবেকানন্দ তিনি হলেন শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা আর তিনি বলেছেন হিন্দুজম আসলে একটা ভুল শব্দ এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী তিনি সামনে তুলে আমি আশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা my name is farid zakernain i am from my name is rustan aik do the best of peep i worship only god and i was like <laughs> in believing matila and believing in allah Omatin my dear my sacrifice my life and my death are all for Allah sustainer of the world Surely, my prayer, my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 ও দর্জনীয় অনুষ্ঠান বাংলায় আর এখন আমরা জানতে পারি ইতিহাস থেকে যে ব্রিটিশরা আমাদের এই ইন্ডিয়ায় এসেছিল ব্যবসা করার জন্য তারা ইন্ডিয়ায় এসেছিল কয়েকশো বছর আগে তারা এখানে এসেছিল ব্যবসার জন্য কিন্তু পরে দেশটাকে লুট করেছে তারে দেশটাকে শাসনও করেছে আর এই ব্রিটিশরা তারা ইন্ডিয়ানদের ধর্মীয় বিশ্বাসটাকে বদলে দিয়েছে এই ব্রিটিশরা তারা ইচ্ছাকৃতভাবে হিন্দুজমের বিভিন্ন মতামতকে বদলে দিয়েছে সেজন্যই এত বেশি সংস্কারক হিন্দু সমাজে দেখি বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে আর ঊনবিংশ শতাব্দীতে যেমন ধরেন এটা আগেও বলেছি রাজা রামমোহন রায় তারপর স্বামী বিবেকানন্দ আরও স্বামী দয়ানন্দ সরস্বতী জাস্টিস রানাডে এই লোকগুলো ছিলেন সংস্কারক এখন মানুষজন ভাবতে পারে আমি আমার লেকচারে যে কথাগুলো বলেছি হিন্দুজম সম্পর্কে যেগুলো বললাম এগুলো সব বানিয়ে বলেছি কিন্তু আমি বানিয়ে বলিনি আসলে আমি হিন্দুজম সম্পর্কে পথনির্দেশনা পেয়েছি এই মহান সংস্কারকদের কাছ থেকে যেমন রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে এদের লেখা বই পড়েছি এরা অনেক বিশেষজ্ঞ ছিলেন আমি কম্পারিটিভ রিলিজনের সামান্য একজন ছাত্র কোনো বিশেষজ্ঞ নই যখন আমি এই বিশেষজ্ঞদের বই পড়লাম আমি কম্পারিটিভ রিলিজনের একজন ছাত্র আমি কোনো কিছু নিশ্চিত বলে ধরে নেইনি। তারা যা বলেছেন আমি চেক করেছি সেগুলো হিন্দু ধর্মগ্রন্থে আছে কি না সব যাচাই করে দেখার পরে আমি হিন্দুজম সম্পর্কে বলেছি হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন উদ্ধৃতিও দিয়েছি আর আমি হিন্দুজাম সম্পর্কে যেসব কথা বলেছি সেখানে রেফারেন্স দিয়েছি বেদ থেকে অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ থেকেও যেমন উপনিষদ ভগবদ গীতা ইত্যাদি যেসব হিন্দু কঠোরভাবে বেদ মেনে চলেন তারা অন্য কোন হিন্দু ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না তাহলে যদি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলোর সব রেফারেন্স বাদ দেন আমি রেফারেন্সগুলো দিয়েছি বেদের উদ্ধৃতি দিয়েছি এছাড়া অন্যান্য ধর্মগ্রন্থেরও উদ্ধৃতি দিয়েছি যদি অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স বাদ দেন তারপরও হিন্দুইজমের শিক্ষাটা একই থাকবে আরও কিছু হিন্দু যদিও তারা বিশ্বাস করে যে বেদ হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র কিন্তু তারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো বিশ্বাস করে তারা বেশি করে পড়ে ভগবত গীতা ইত্যাদি এজন্য আমি বেদের উদ্ধৃতি দেওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি হিন্দুইজমের মহান সংস্কারকদের কাছ থেকে আলোকপ্রাপ্ত হয়েছে আমি ইতিহাস পড়লে জানতে পারবেন ব্রিটিশরা ইন্ডিয়াকে শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল নীতিতে তারা প্রায় দুইশো বছর ইন্ডিয়া শাসন করেছে আমরা আলহামদুলিল্লাহ প্রায় ৫০ বছর আগে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি ব্রিটিশদের শাসন থেকে তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনও ব্রিটিশদের সেই বিভেদনীতি ডিভাইড অ্যান্ড রুল নীতি মেনে চলছি আমাদের সামনে উদাহরণ আছে বেশিরভাগ ইন্ডিয়ান পলিটিশিয়ান ব্রিটিশদের এই বিভেদনীতি মেনে চলে তারাও আমাদের মধ্যে এই ডিভাইড অ্যান্ড রুল চালু রেখেছে ভোট পাওয়ার জন্য আমরা দেখি যে আমাদের এই দেশ ইন্ডিয়ায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রায়ট হয় এই ইন্ডিয়ায় कारण हलिटिशियनर यायड शुरू करिभाइड एंड रूल नीति मे चले अनेक लोके पलिटिशियाना तुम्हें भेतरे फुएल ढाले हमें एकमत ना इंडियार पलिटिशियाना आगुने फुएल ढाले ना योकगुलो फुएएल मध्य आगुन ढाले আমরা জানি যে ফুয়েল একটা প্রয়োজনীয় জিনিস গাড়ি চালানো হয় ফ্যাক্টরি চালিয়ে দেশের উন্নতি করা হয় এই লোকগুলো ফুয়েলের মধ্যে আগুন ঢালছে আর এভাবে ইন্ডিয়াকে ধ্বংস করছে অবশ্য সব পলিটিশিয়ান এরকম না তবে তাদের মধ্যে বেশিরভাগই ফুয়েলে আগুন ঢালেন তারা এটা করে ভোট পাওয়ার জন্য বেশিরভাগই কাজ করে থাকে সেটা যাই হোক होक हिंदू पलिटियान मुस्लिम पलिटियान अथवा ख्रिस्टान पलिटियान कैक सप्ताह आगे टाइम्स अब इंडिया खबर इसे रिपोर्ट अनुजाई रिपोर्ट अनुजाई आगामी बीस बचरे इंडिया सुपार पावर हम आंतरिक भावे अनुरोध करबर हिंदू भाई बोर मुस्लिम भाई बोर पशापी इंडिया पलिटिशियन अनुरोध करब सबसे का एकान अनुरोध जे आपनारा एट बुझे अपनारा पवित्र धर्मग्रंथगल मेने चलें पवित्र धर्मग्रंथगल तो फिर जान हिंदुजमेर और इसलमर और आप पवित्र धर्मग्रंथगुल मे चलि इन्शाल আল্লাহ চাইলে আগামী বিশ বছরে ইন্ডিয়া হবে একটা সুপার পাওয়ার ইন্ডিয়া উন্নত হবে আমেরিকা আর ইউরোপিয়ান দেশগুলোর চেয়ে এ কথা স্পষ্ট করে বলা হয়েছে স্পষ্টভাবে বলা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার বলা হয়েছে যে শব্দটা দেখেও তুমি দেখতে পাচ্ছ না শুনেও তুমি শুনতে পাচ্ছ না আপনারা ঈশ্বরের বাণী দেখেও দেখতে পাচ্ছেন না সর্বশক্তিবান ঈশ্বরের বাণী শুনেও শুনতে পাচ্ছেন না আল্লাহ পবিত্র তারা বোধির মুখ অন্ধ তারা কখনোই সত্যের পথে ফিরবে না এছাড়াও আমরা দেখি যে ধর্মীয় ব্যক্তিত্বরা পৃথিবীর বেশিরভাগ ধর্মে তারা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থ পড়ুক ধর্মীয় নেতারা হতে তারা হিন্দু মুসলিম বা খ্রিস্টান তারা অনুসারীদের ধর্মগ্রন্থগুলো বুঝে পড়তে বাধা দেয় আমি একটা লেকচার দিয়েছি যার টপিক আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত সেখানে আমি প্রমাণ করেছি পবিত্র কোরআন নাজিল হয়েছে যাতে মানুষ এর কথা বুঝতে পারে यहाँ आल्ला रसमानी कितब मानुष जान आल्लर आदेश मानतेज सबसे भलो है आबी भाषा जानले भाषा बुझे ना पारे आपनी पवित्र कुरानद पढ़ें जो भाषा आदि सब चेब भुजें दिन देखी जदि इसलम धर्म मध्य अनेक भाग रही मध्य पार्थक्य खुबी सामान्य तब इसलम विभिन्न भागे जे মূলনীতিগুলো মেনে চলা হয় সেগুলো একই রকম ইসলাম ধর্মে এরকম যতগুলো ভাগ আছে সবাই বিশ্বাস করে আল্লাহ কেবলমাত্র একজন বিশ্বাস করে কোরআন হচ্ছে আল্লাহর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব সর্বশেষ চূড়ান্ত নবী বিশ্বাস করে সবই একই হয়তো সামান্য কিছু পার্থক্য আছে তবে প্রধান স্তম্ভগুলো একই যদি ভালো করে দেখেন এখানে কারণটা যদিও ইসলাম ধর্ম এখন বিভিন্ন ভাগে বিভক্ত প্রধান শিক্ষাটা কিন্তু একই তার কারণ এই পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবিতে আর আরবি একটা প্রচলিত ভাষা পৃথিবী জুড়ে কয়েক কোটি মানুষ আছে যারা আরবি ভাষা জানে আর এই কারণেই যেহেতু কোরআন আরবিতে নাজিল হয়েছে কেউ এখন কোরআনের মূল শিক্ষাগুলো বদলাতে পারবে না ইসলাম ধর্মের একজন সমালোচক উইলিয়াম মোর তিনি বলেছেন ইসলামের সমালোচক হয়েও বলেছেন তিনি যে কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বিশুদ্ধ রয়েছে বারোশো বছর ধরে তিনি এটা বলেছিলেন দুশো বছর আগে আর আজকে কোরআন বিশুদ্ধ অবস্থায় রয়েছে চোদ্দশো বছর ধরে যদি মূল ধর্মগ্রন্থ মেনে চলেন যদি আরবি ভাষা বোঝেন অথবা যে ভাষা ভালো বোঝেন সে ভাষার অনুবাদ মূলনীতিগুলো একই থাকবে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি ইন্ডিয়ার সরকারকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি হিন্দু ভাইবন্দের যে আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন ইন্ডিয়ার সরকার আর হিন্দু ভাই বোনেরা আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন বর্তমানে সংস্কৃত একটা মৃত ভাষা আপনারা সংস্কৃত ভাষাকে ফিরিয়ে আনেন হিন্দু ধর্মগ্রন্থগুলো বোঝার চেষ্টা করেন যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো জীবন আমার লিখছে শেষ করার আগে করোনার একটা আয়াতের উদ্ধৃতি দেব সুরাই ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত একশো বলা হয়েছে বলো হে মানব জাতি প্রতিপালকের নিকরতে সত্য এসেছে যারা পথনের দেশ গ্রহণ করবে তারা সরল পথে থাকবে আর যারা পথভ্রষ্ট হবে তারা ধ্বংসের দিকে যাবে এবং নিশ্চয়ই আমি সকল কাজের বিধায়ক নই ওয়াখে দাওয়ান আনিলামদুল্লাহ রেবিল্লাহ আলমিন আপনার আপনার পারে সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন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 এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহীনী জান্ন এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ তাহেদ জানার জন্য দেখুন দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত ১১টায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়